আর যখন গুরু বলল করল বেরিয়ে পড়বে এই পৃথিবীতে তাদের ভাগ্য অনুসন্ধানে আমাদের একসাথে থাকতে হবে আমরা একসাথে শিক্ষা নিয়েছি তাই একসাথে বাজাবো জানে এই পৃথিবীতে আমাদের কি অপেক্ষা করছে। তিন শিল্পী নানা দেশে ঘুরল আর প্রাচুর্যের মধ্যে থাকার মতো যথেষ্ট অর্থ উপার্জন করল এখন তিনজনে একটা গ্রামে এসেছে সেখানে মেলায় তারা অসাধারণ যন্ত্র পরিবেশন করল। তারপর তারা গ্রামবাসীদের সঙ্গে বসে গল্প করতে লাগল। তাদের দেশ বিদেশ ভ্রমণের গল্প বলল গ্রামবাসীরা তাদেরও একটা অদ্ভুত গল্প শোনালো এখান থেকে খুব বেশি দূরে নয় জঙ্গলে একটা বলে পারে। একটা ঘর ভর্তি সোনা ডানা মুক্ত আছে যে কেউ তা নিয়ে যেতে পারে কিন্তু লোকে বলে অশুভ আত্মা থাকে ওই দুর্গে আর যে সেখানে ঢোকে তারা প্রায় আদমরা হয়ে ওখান থেকে বেরোয় তারা শুধু ওই মায়াবী দুর্গ নিয়েই আলোচনা করছিল আমি ওই জায়গাটা দেখতে চাই একবার ভাবো ওরা যা বললো তা যদি সত্যি হয় পছন্দ খাবার কত ধন সম্পদ দুঃখের ব্যাপার এত দূর এসেও যদি ভাগ্য বরক আর এভাবেই চলবে এটাই ঠিক হবে বুঝলে তাহলে প্রথমে ও তারপর আমি আর শেষে তুমি আমরা প্রত্যেকে ওই দুর্গে পুরো একটা দিন আর একটা রাত থাকব কি বলো তাই পরের দিন সকালে সিঙাবাদক তার বন্ধুদের বিদায় জানিয়ে মনে মনে একটা সুর ঠিক করে নিয়ে বেরিয়ে পড়লো দুপুর নাগাদ সে দুর্গে পৌঁছল বিশাল আর খুব সুন্দর সেই দুর্গ যেই সেই ফটক স্পর্শ করল অমনি সেটা খুলে গেল আর বাড়ির সদর দরজাও সিঙাবাদক ওই দুর্গের সুন্দর সুন্দর শোবার ঘর বড় বড় বসার ঘর ঘুরে দেখতে দেখতে রান্নাঘরে এসে পৌঁছলো মনে হলো যেন অদৃশ্য সব মহিলা পুরুষ তরিতরকারি কাটছে মশলা বাড়ছে রান্না করছে সুস্বাদু সুপের গন্ধে তরিতরকারির সুবাসে আর মিষ্টির সুগন্ধে সিঙাবাদকের এমন লোভ হলো যে তার সেই খাবার খেতে ভারী ইচ্ছে হলো একটা অদৃশ্য হাত তাকে খাবার ঘরের দিকে নিয়ে গেল যেখানে টেবিলে সাজানো সেই সব খাবার যা সার রান্নাঘরে দেখেছে সিঙাবাদক খেতে বসল। কিন্তু যেই না সে খাবার মুখে তুলতে যাবে একটা খুদে মানুষ জুতো পর্যন্ত লম্বা যার দাঁড়িয়ে সেই ঘরে ঢুকল আর তার পাশে এসে বসল এই দুজনেই চুপচাপ বসে খেতে লাগল হঠাৎ বামন তার চামচ ফেলে দিল যে সিংাবাদক নিচু হয়ে ওটা তুলতে গেছে কালশিটের দাগ নিয়ে বেচারা সিঙ্গাবাদক তার বন্ধুদের কাছে ফিরে গেল হয়েছে ওই না তোমরা ওটা সত্যিই অশুভ সেই দিন রাতে নিজে থেকে দরজা খুলে গেল সেও বড় বড় ঘর বসার ঘর ঘুরে রান্নাঘরে গিয়ে পৌঁছলো তাকেও খাবার ঘরে নিয়ে যাওয়া হলো যেই সে খেতে যাবে অমনি তার পাশে এসে বসলো সেই বামন। যেমন সিঙ্গাবাদকের সঙ্গে করেছে বামন তার চামচ ফেলে দিল যে ঢোল হয়ে তুলতে গেল ওখানে যেও না ভাই তুমি আবার সেই বামনটা ঠিক বলছি তো হ্যাঁ ঠিক তুমি যা বলেছিলে তাহলে এবার আমাকে যেতেই হয় আমাদের সঙ্গে যা ঘটেছে চিন্তা না ওই বামন আমাকে কিছুতেই হারাতে পারবে না। তাই পরের দিন সকালে দুর্গের বেরিয়ে সেও সেই একই জিনিস দেখল আর শেষে সেও খাবার টেবিলে খেতে বসল বামনে সে হাজির হলো আর প্রত্যেকবারের মতো নিজের চামচ নিচে ফেলে দিল যাতে যেই বাসিবাদক নিচু হয়ে তুলতে যাবে সে তাকে আক্রমণ করে বাইরে ছুড়ে ফেলে দিতে পারে কিন্তু বাসিবাদক তার জন্য প্রস্তুত হয়েছিল যেই বামন তাকে আক্রমণ করতে যাবে বাসিবাদক ঝট করে সরে গেল আর বামনকে জাপটে ধরলো এই হুটোপুটিতে বামনের গলা থেকে মেডেল খুলে বাসিবাদকের হাতে চলে এলো। যেই মেডেলটা তার হাতে এলো তার নিজেকে খুবই শক্তিমান মনে হতে লাগলো আর বামন দুর্বল হয়ে পড়তে লাগলো দাও না যতক্ষণ না বলবে যে এই দুর্গে কি হয়েছে আমি দেব না তোমাকে শিখিয়ে দেব। আর আমি অনেক জাদু জানি তাহলে আগে আমাকে জাদু শেখাও তারপরে আমি এই মেডেল তোমাকে ফেরত দেবো রাজি আচ্ছা বামন সেই বাসিবাদককে মাটির তলায় একটা ঘরে নিয়ে গেল আর সেখান থেকে একটা সুরঙ্গ নিয়ে চললো সে যেন আর হয় না তারপর হঠাৎ সেই সুরঙ্গ শেষ হয়ে দেখে সামনে এক আশ্চর্য উপত্যকা এমন জায়গায় বাসিবাদক কোনো দিন দেখেনি বোঝাই যাচ্ছে যে এটা আমাদের জগৎ নয় বামন বাসিবাদককে একটা নদীর পাড়ে নিয়ে গেল নদী এমন বেগে ছুটে চলেছে যে সেটা সাঁতরে পার হওয়া অসম্ভব কিন্তু বামন তার জাদুদণ্ড জলে ছোঁয়াতেই জল মাঝখান থেকে দুভাগ হয়ে গিয়ে রাস্তা করে দিল সেই পথ ধরে দুজনের নদীর অপর পারে পৌঁছল সেখানে রয়েছে বিশাল এক দুর্গ যা তারা যেখান থেকে এসেছে তার থেকেও সুন্দর বামন তাকে নিয়ে ভেতরে গেল দুর্গের প্রতিটি কক্ষ প্রচুর ধন রত্নের হাসা পৃথিবীর মানুষ তা কল্পনাও করতে পারবে না আর তারপর আছে বলে জানা নেই তাই এই মেয়েটিকে এই প্রাসাদের রাজকন্যা একটা জাদুর প্রভাবে দুশো বছর ধরে এইভাবে ঘুমিয়ে আছে ধনরত্ন চুরি করে নিয়ে যেতে কিন্তু এই প্রাসাদে থেকেই মায়াবি তাই রাজকন্যা ঘুমিয়ে থাকলেও সব ধনরত্ন যেখানে যা আছে সেখানেই আটকে থাকবে বামনের হতাশা দেখে যে ধনরত্ন যেখানে আছে সেখানেই আটকে আছে বাসিবাদক বুঝতে পারল যে এই বামনই রাজকন্যাকে জাদু করেছে তাই সে রাজকন্যাকে সাহায্য করবে ভাবল এই জাদু কাটানো যাবে কি করে কে? এখন আমরা দুজনই জানি যে রাজকন্যাকে জাদু করেছে তাই তো। রাজকন্যা চোখের সামনে নিয়ে যাও মেডেলটা এতে স্পর্শ করাও। বাক্সটা ধীরে ধীরে খুলে যাবে আর জাগরণ উড়ে যাবে রাজকনার চোখের পাতায় খুব ভালো আমি কোথায় আপনার প্রাসাদে মাননীয় রাজকুমারী আর ওকে কিচ্ছু দেওয়া হবে না চিরকালের মতো এখান থেকে চলে যাও কিন্তু আমার মেডেলটা দাও তুমি যখন নদীর ওপারে পৌঁছবে তখন তোমাকে দেব। কিন্তু তার আগে রকম চলবে না তোমার জাদু জাদুদণ্ডটাও আমাকে দাও মেনি নেওয়া ছাড়া বামনের আর কোন উপায় ছিল না সে জাদুদণ্ড ওয়াশি বাতককে দিয়ে দিল তিনজন মুখির পাড়ি গেল আর জল বামন ওপারে পৌঁছলো বাসিবাদক আবার জলে জাদুদণ্ড ছোয়ালো আর নদী আবার আগের মতো প্রচন্ড বেগে ছুটে চললো আমার মেডেলটা কয়েকদিন এখানে থেকে যাও তুমি আমাকে বাঁচিয়েছো। আমার রাজ্যকে বাঁচিয়েছ এক কাল ঘুম থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো সুন্দর জীবন দিয়েছো তুমি আমাকে তোমাকে আমার রাজ্য ঘুরিয়ে দেখাতে তাই বাসিবাদক থেকে গেল রাজকনার রাজ্যে আর দুজন দুজনকে ভালোবেসে ফেললো সুখে শান্তিতে বসবাস করতে লাগল। আর বাসীবাদকের বন্ধুরা তাদের এসে সে সাথে করে নিয়ে গেল একসাথে তারা বাজনা বাজিয়ে সেই রাজ্যের মানুষের মনোরঞ্জন করে গ্রামবাসীরা ভাবে যে কোথায় গেল ওই তিন শিল্পী আর যখন তারা ফিরল না তারা সেই বাসিবাদকের ব্যাপারে বলল যে সবার আগে উধাও হয়েছে ও ও বাজাতে গেছে। গেছে। বাজাতেই এটা এখন প্রবাদ বাক্য হয়ে গেছে এখন কেউ যদি কোনো কাজে গিয়ে না ফেরে তখন এই কথাটাই বলা হয়